على الحسن العبقى فالورد تضوى وعتنقى حسن يا أبو لنا الخلقى طهره فلا يحوي نزقى وجعله يقلد আল্লাহাম সমিতি আমরা মুমিনদের উত্তম আখলা আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য ও সহনশীলতা উপস্থিতি ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রের বড় একটি গুণ যা মানুষের ইহকালীন ও পরকালীন জীবনকে সাফল্য করে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 ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন অপর আল্লাহ সুবাহ বলেছেন ধারণ করো শত্রুর মোকাবেলায় অবলম্বন করো এবং সীমান্ত রক্ষায় থাকো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল হতে পারো অপর আরেক আয়াতে আল্লা সুবাহ এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হলো সত্যশ্রী আর তারাই তাহ্ান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 কেননা তার সকল বিষয়ই কল্লান কর মুমিন ব্যতীত এমনটি আর কারো জন্য নেই কারণ তার সুখ সমৃদ্ধি শকর আদায় করে আর যখন দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আর এটাই তার জন্য উত্তম ও কল্যাণ কর রাসুল্লাহ আলিমাসাল্লাম আরো বলেছেন মা ইউসইবুল মুসলিমা মিনা হামা হসনেন এবং কষ্টকর ও ক্ষতিকর কিছু দ্বারা আক্রান্ত হয় এমনকি তার শরীরে যদি কোন কাটাও বিদ্ধ হয় আল্লাহ তালা এর মাধ্যমে তার গুনমূহ ক্ষমা করে দেন উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনেছি কিন্তু আমরা অনেকেই জানি না যে ধৈর্য ও সহনশীলতা কাকে বলে এবং এই উভয়ের মাঝে পার্থক্য কি আর সব ধর্য অস্থিরতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখা আর অস্থিরতা হচ্ছে দুঃখ কষ্টে আক্রান্ত হলে তা প্রকাশ করা কেউ কেউ বলেন با درجو بلاهاي الصبر هو حبس النفس عن محارم الله وحبسها على فرائده وحبسها عن التسخوت والشكاية لأقداره الله هو نفرماني هو عبدتا تهكي نيجي كي بيروتا راكا ابن الله هو فرض بيدحان بلو شوتيك باب عدائي روپر وطل تھاكا ابن نيجي شامورت روپر وشن تشتو باشكاية كرا تهكي بيروتا تھاكا الحلم بشحان شلطا بلاهاي الحلم ضبط النفس والتبعي عند هياجان الغضب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 আর সবর বা ধৈর্য বলা হবে যে কোনো ধরনের কষ্ট মসিবতের সময় নিয়ন্ত্রণ না হারিয়ে অস্থিরতা প্রকাশ না করে নিজেকে কন্ট্রোল রাখবে সবর বা ধৈর্য তিন প্রকার এক নম্বর উপর অটল অবিচল থাকা দুই নম্বর সবরুন আনিল মহার্লামাত হারাম ও অন্যায় কাজ থেকে বিরত থাকা তিন নম্বর সবরন আলাল ইবিতা বিপদ ও মসিবতে নিয়ন্ত্রণ না হারিয়ে ধৈর্য ধারণ করা প্রিয় মুসলিম ভাই বোনেরা এবার আমরা নিজেদের কথা করি ধারণের ব্যাপারে অন্যায়ের প্রতি আহ্বান করলে তার ডাকে সারে দিয়ে দিই গুণা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে চায় না সুখের সময়গুলো তো আমরা স্বাচ্ছন্দ্যে কাটাই কিন্তু দুঃখের সময়গুলোতে হা করতে থাকি আল্লাহর ফায়সালায়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 ইচ্ছা করলে আমাকে আরো কঠিন দানের জন্য তাদের মুসিবতে আক্রান্ত করেন সহিন হয়েছে রাসুল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবতে আক্রান্ত করেন নিশ্চই বিপদ বাড়ার সাথে সাথে প্রতিদান ও বৃদ্ধি পায় আর আল্লাহ যখন কোন জাতিকে কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে ব্যক্তি পরীক্ষার এই কঠিন মুহূর্তে সন্তুষ্ট থাকে আল্লাহও তার উপর সন্তুষ্ট থাকেন আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয় আল্লাহও তার উপর অসন্তুষ্ট হন তাই হে মুসলিম ভাই বোনেরা বিপদ আপদ ও যে কোনো কঠিন পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে সহনশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ সুবাহান হুয়া তালার ফায়সালায় সন্তুষ্ট থেকে কল্যাণ লাভের আশা করতে হবে থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সব আলা আমাদের সবাইকে ধৈর্য ধারণের উত্তম তৌফিক দান করুন